জাবির রাজান হতে বর্ণিত তিনি বলেন আমি অসুস্থ থাকা অবস্থায় একবার আল্লাহ রসুল সাল্লা আমার খোঁজ খবর নিতে এলেন আমি তখন এতই অসুস্থ ছিলাম যে আমার জ্ঞান ছিল না তারপর তিনি অজু করলেন এবং তার অজুর পানি আমার উপর ছিটিয়ে দিলেন তখন আমার জ্ঞান ফিরে এলো আমি বললাম হে আল্লাহ রসুল আমার মিরাজ কে পাবে আমার একমাত্র ওয়ারিস হল কালালা তখন পারায়জের আয়াত অবতীর্ণ হলো